بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد باب ما جاء في ذمه الله وذمه نبيه وقوله تعالى واوفوا بعهد الله واوفوا بعهد الله اذا احطتم ولا تنقضوا الایمان بعد توکیدها وقد جعلتم الله عليكم kefila ان الله يعلم ما تفعلون وأن بريدة تقال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو سرية أوصاه في خاصته بتقوى الله ومن معه من المسلمين خيرا فقال اغذوا بسم الله في سبيل الله قاتلوا من كفر بالله اغذوا ولا تغلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا وإذا لقيت عدوك من المشركين فادعوهم إلى ثلاث خصال أو خلال ফ্যহ্নমা কফ বলমিন ওকফানহম সহমাসবুকফক বলমিন সহম লামিন্দার মহাজ মহাজ মহাজনফিনহা ফম্ন আরমসল ইজরিআম তালগনি মতফ ফেন ফসাত ফলাতজ আল্লাহন আসবাবু জমা ম وَذِمَّةَ أَصْحَابِكُمْ أَهْوَنُ مِنْ أَنْ تَغْفِرَ وَذِمَّةَ اللَّهِ وَذِمَّةَ نَبِيِّهِ وَإِذَا حَاصَرْتَ أَهْلَ حِسْنٍ فَارَادُوا كَأَن تَنْزِلَهُمْ عَلَى حُكْمِ اللَّهِ أَنْ تُنْزِلَهُمْ عَلَى حُكْمِ اللَّهِ فَلَا تُنْزِلْهُمْ عَلَى حُكْمِ اللَّهِ وَلَكِنْ أَنْزِلْهُمْ عَلَى حُكْمِكَ فَإِنَّكَ لَا تَدْرِي أَتُصِيبُ فِيهِمْ حُكْمَ اللَّهِ أَمْلًا رَوَاهُ مُسْلِمٌ مَحَنَّ اللَّهَ سَمْتُ الْبَرَكَاتِ دُرُودُ سَلَام আজকের বিষয়বস্তু হচ্ছে দার্সের আল্লাহ এবং তার নবীর জিম্মা বা জামানত জিম্মা মানে হচ্ছে জামানত আল্লাহ এবং তার নবীর জামানত সম্পর্কে কাউকে আল্লাহর জামানত দেওয়া বা তার নবী সাল্লি সাল্লামের জামানত দান করা সম্পর্কে এই বিষয়ের সম্পর্ক কিতাব উ সাথে আল্লাহর তৌহিদ একত্রের সাথে যে যখন কোন জাতিকে কোনো সম্প্রদায়কে জামানত দেবে তখন নিজের পক্ষ থেকে নিজের জামানত দেবে সরকার নিজের জামানত দেবে মুসলিমরা নিজেদের জামানত দেবে আল্লাহর জামানতের দোহাই দেবে না বা নাম নেবে না বা রসুল্লা সাল্লামের জামানতের দোহাই দেবে না বা নাম নেবে না এতে রয়েছে আল্লাহ রাবুল্লা আলমিনের জাত সত্তা আল্লাহ রাবুল্লা আলমিনের সেফাত তার সম্মান প্রদর্শন তার এহতেরাম করা তার হেফাজত করা কারণ আল্লাহর জামানতের কথা যদি বলি অন্যদেরকে অন্য সম্প্রদায়কে আর তারপরে আল্লাহ না করে যদি সেই ক্ষেত্রে আমরা কোন রকমের কারণ আল্লাহ আসবে তার বাস্তবায়ন করতে হবে নবী কার্লাম তো নিজে এসে সেই জামানতের দায়িত্ব নেবেন না নবী সাল্লামের যদি জামানতের কথা উল্লেখ করি তাহলে মুসলিমদেরকে সেই জামানতের সুরক্ষা করতে হবে যদি আমরা না করি তাহলে দোষারোপ হবে কার ওপর আল্লা ওপর তাঁরের ওপর উপর। এইজন্য মুসলিম সম্প্রদায়কে মুসলিম সরকারকে মুসলিম জাতিকে যে কোনো চুক্তির ক্ষেত্রে বা কোন জাতি কোনো সম্প্রদায়কে নিরাপত্তা দানের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে নিরাপত্তা দানের ক্ষেত্রে আল্লাহর জামানত রাসুলের জামানত বলতে নিষেধ করা হয়েছে এই হচ্ছে আজকের বিষয়বস্তু যার সম্পর্ক তৌহিদের সাথে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তাজিম আল্লাহ রাবুল আলমিনের সম্মান প্রদর্শন আল্লাহ রাবুল আলমিনের জাতি করি অবমাননা না হয় তৌহিন না হয় মুসলিমদের অন্য সম্প্রদায়ের যাতে করে আল্লাহ তার রসুল সম্পর্কে এবং তার রাসুল সম্পর্কে যেন ভুল ধারণা না হয় যে দেখো আল্লাহ এবং নবীর দোহাই দিয়ে তাদের জামান উদ্দিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে যদি এই ক্ষেত্রে ত্রুটি হয় কারো পক্ষ সেটি কোনো ব্যক্তি মুসলিমের ত্রুটি কোন দায়িত্বশীলের ত্রুটি কিন্তু সেটি ইসলামের ত্রুটি নয় আল্লাহ বা তার রাসুলের ত্রুটি না আল্লাহ এবং তার রাসুল সমস্ত ত্রুটি থেকে মুক্ত ইনশা আল্লাহ তালা তো মহান আল্লাহ রাবুল আলমিনের আয়াত এই সম্পর্কে আল্লাহ ওয়াদা বা প্রতিশ্রুতিকে কে পুরা করতে বলেছেন তোমরা পুরা মানে চুক্তি আল্লাহর চুক্তিকে মানে আল্লাহর নামে যদি চুক্তি করো সেই চুক্তি পুরা কর। আল্লাহর চুক্তি তো একে হতে পারে যে আল্লাহ রব্বুল আলমের সাথে যে বান্দার যে ওয়াদা যে আমরা আল্লাহর গোলাম তাহলে আল্লাহর এবাদত বন্দি করে এটি হচ্ছে আম আদেশ এই ক্ষেত্রে মানুষের মামলা তদান প্রদান তাও চলে আসবে কিন্তু বিশেষ করে এখানে যে বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে মুসলিম হিসাবে তুমি যদি কোনো জাতির সাথে চুক্তি করো সেই চুক্তিকে এটি হচ্ছে আহদুল্লাহ তুমি যখন কোন জাতির সাথে কোনো ব্যক্তির সাথে কোনো সম্প্রদায়ের সাথে চুক্তি করলে তখন সেটি হচ্ছে আহদুল্লাহ তুমি একজন মুসলিম হিসাবে ওয়াদা করে সেটি হচ্ছে আহদুল্লাহ সুতরাং এই ওয়াদা এই চুক্তি পুরা করো এ যা যখন তোমরা कारो साथन कजू आईमान यमिन जमा कसम तुम्हारा शपथ के भंग करना बौकी देहाट्ट कर शपथ आख्य चुक्ति सम्पादन हलोश्रुति दाना कसम शपथ शपथ भंगा भंग श वाला तौके देहा शपथ के बादश्रुति करबुल्ला आलमीन सत्ता के करा। তোমাদের ওপর এই ক্ষেত্রে শপথ করেছে শপথ করছি আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব আলমিন সম্মক জ্ঞান রাখেন তোমাদের কর্ম সম্পর্কে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ রব আল সম্যক জ্ঞানী ইন্ আল্লাহ আলম মাতা আল্লাহ তোমাদের কাজ কর্ম সম্পর্কে জ্ঞান রাখেন বড় একটি হাদিস রয়েছে এই অধ্যায়েদা রাজি আল্লাহনা করেছেন জিম্মার কথা জামানতের কথা তোমরা আল্লাহ এবং রসুলের জামানতের কথা কাউকে বলবে না নাম নেবে আল্লাহ রসুলের আর দোষ করবে তোমরা আর দোষ গুলি চেপে পড়বে আল্লাহ এবং রসুলের উপর কাজ করবে না এটি আল্লাহর সাথে বেআবী लाह सल्लासल्लम बिषय बस्तु के लेखक उल्लेख करो बे कि विषय बस्तु रही अत्यंत गुरुत्वपूर्ण विशेषकर विषय बस्तुटी रही है से अमुसलिमे मुस्लिम देर आचरण रण क्षेत्रे युद्ध युद्ध क्षेत्र अमुसलिमलिम आचरण एवं अमुसलिम जरा बंदी है तरह की आचरण অমুসলিম যারা সামনে পড়বে পরাস্ত পরাজিত হয়ে তাদের সাথে মুসলিমদের কি আচরণে আবশ্যক আল্লাহর রাস্তায় জেহাদ থাকতেই হবে কিন্তু জিহাদের আদব কায়দা ইসলামিক নীতিমালা সুন্দর আদর্শ ইসলাম যে পেশ করেছে পৃথিবীতে परामीहरा अपराधी व्यक्ति एर को था तीना अमुसलिम जरूर जुद्ध ए रकम हिंदुति देखें प्राचीन जुगर इतिहास महाभारत और रामायण सब किताब रही है कथा देखेंगल आपको अन्न साथी जुद्ध हमको आज पर्त देखें बर्तमान जुगे इराके देखें पार्थक्य कर धारण करी कार अस्त्र धारण कारी नई पुरुषी मुसलिम तर खुण कर तरज बैध ए हमेशा अमुसलिम अमानविक आचरण पक्षांतर इतम आदर्श शिखिए हादी रहे তারপরে আর একটি বিষয় যেটি রয়েছে তার পূর্বে সেটি হচ্ছে যে ইসলামের উদ্দেশ্য যারা আল্লাহ পরকালকে কালকে অস্বীকার করে রাসুলকে অস্বীকার করে কোরআনের বিধানকে অস্বীকার করে তাদের সাথে যুদ্ধ যুদ্ধ করা নয় উদ্দেশ্য তাদের সাথে বরং তাদেরকে জাহান্নামের পথ থেকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ অভিশাপ থেকে গজল থেকে বাঁচানোর উদ্দেশ্য এই জন্য চেষ্টা করতে হবে একজন কাফের অমুসলিমকে দুনিয়া এবং আখেরাতে ইহকাল পরকালে আল্লাহর আজাব থেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য কিভাবে একে বাঁচানো যেতে পারে তাদের সার্বিক কল্যাণ রয়েছে কালিমা এলাহ এলাহ ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ সুতরাং কালিমা এলা এলাহ ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ দিকে আহ্বান করো তাদেরকে এতে রয়েছে তাদের সার্বিক কল্যাণ তিনটির মধ্যে একটি তারাকে গ্রহণ করতেই হবে নবী কার বলেছেন তাদেরকে ইসলামের দাওয়াত দাও যদি না কবুল করে তাহলে অস্বীকার যদি করে যদি স্বীকার করে নাই আলহামদুলিল্লাহ তাহলে তারা নিজেকে ইহকাল পরকালের শাস্তি থেকে আজাব থেকে বাঁচিয়ে নিল আল্লাহর গজব থেকে বাঁচিয়ে নিল তারা জান্নাতের পথ ধরে নিল তারা সুখী হয়ে গেল এটি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে তাদেরকে আগুন থেকে মুক্ত করা যেমন কোনো জায়গায় যদি আগুন লেগে যায় তাহলে আশেপাশের লোকরা যারা উদ্ধার করতে পারবে সেখানে আগুনে যারা ঘেরা পড়েছে সেসব লোকদেরকে তাদের উচিত হচ্ছে ফরজ কাজ হচ্ছে তাদেরকে উদ্ধার করা উদ্ধার করা এ হচ্ছে মুসলিমদের উদ্দেশ্য যে উদ্দেশ্যের জন্য আল্লাহ রাবুল্লা আলমী তাদেরকে জিহাদ ফিসাব আদেশ দান করেছেন তাই প্রথম তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে কারিমা যখন পড়ে নিল তারা জাহান নামের আগুন থেকে বেঁচে গেল যদি কালিমাকে অস্বীকার করে নবী করিম বলেছেন তাহলে বা তেল মাথা উঁচু করে থাকবে না সুতরাং এই জিজিয়া কর দেওয়ার মাধ্যমে ইসলামের আনুগত্য স্বীকার করা যদি ইসলাম গ্রহণ না করো তবে ইসলামের নেতৃত্ব থাকবে इसलाम शक्तिशाली फल्बे इस प्रचार प्रसार घटना कर प्रचार जमान उद्दान जिजिया प्रधान माध्यम इटी हम जिजिया आनगत्य स्वीकार कर तक तृत्य पदक्षेप नि मे नहीं तो अल्लाद नागरिक थार अधिकार বা নিরাপত্তার যে অধিকার তাদের অধিকার আছে সেই অধিকার তারা করবে আর যদি এবং কাতিল্লা আল্লাহর রাস্তায় তখন জিহাদ কর এই গুরুত্বপূর্ণ হাদিসটি রয়েছে যে মাসলা আসবে ইনশাল্লাহ তখন আরো স্পষ্ট করা হবে বোরাইদার বলছেন সাহাবি কান আর আল্লাহ যখন কোন ব্যক্তিকে সংখ্যা একটু বেশি থাকে তাকে জৈশ বলা হয় সরিয়া যদি আহ মুজাহিদিনদের যোদ্ধাদের সংখ্যা কম থাকে একশো দুশো তিনশো পর্যন্ত থাকে চারশোর বেশি না থাকে তাহলে সরিয়া বলা হয় সারিয়াকে বাংলা ভাষায় অভিযান বলা যেতে পারে সারিয়ার আরেকটি অর্থ হচ্ছে যে নবী করি সাল্লাহ আলিয়া স্বয়ং অংশ নিতেন না সাহাবাই কেরামদেরকে কোন একজনকে আমির বানিয়ে নেতা নেতৃত্ব দান করে পাঠাতেন তাকে সারিয়া বলা হতো অভিযান পাঠাতেন বিভিন্ন এলাকায় সতর্ক করার জন্য আল্লাহর শত্রুদেরকে যে সাবধান তোমরা আক্রমণ করবে না তোমরা অন্যায় করবে না তোমরা বাড়াবাড়ি সীমালঙ্ঘন করবে আপন জায়গায় তোমরা ঠিক থাকবে সোজা হয়ে আপন জায়গায় থাকবে মুসলিমদের ইসলামের ক্ষয়ক্ষতির জন্য তোমরা উঠে পড়ে লাগবে না এই জন্য অভিযান পাঠাইতেন বিভিন্ন জয়েশ বা গাজুয়া সারিয়া নাই তিনশো তেরো জন হলেও নবী করিমাসাল্লাহ ইসলাম স্বয়ং তাতে আহ অংশ নিয়েছেন সেই জন্য সেটি হচ্ছে গাজুয়া সারিয়া নাই নবী করিমাসাল্লাহ ইসলাম যখন কোন বাহিনীকে পাঠাতেন অল্প হোক আর বেশি হোক আর তিনি সেখানে মজুদ থাকতেন না তিনি হয়তো মদিনাই রয়েছেন তখন তাদেরকে বা বিশেষ করে আমির কি কমান্ডার হতেন তাকে সেনাবাহিনীর নেতা তাকে উপদেশ দান করতেন তার ব্যক্তি জীবনের ক্ষেত্রে উপদেশ দান করতেন দিনী উপদেশ আল্লাহ ভীরু তার উপদেশ কি আল্লাহ আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি নিজের ব্যক্তি জীবনে কোন রকমের গুণা করবে না অন্যায় করবে নিজের ব্যক্তি জীবনে নিজের আমলে তাদের হক অধিকার দেওয়ার ক্ষেত্রে কোন রকমের ত্রুটি রাখবে না তাদের হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে কোন রকমের ত্রুটি করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি রণক্ষেত্রে গিয়ে যারা সামনে রয়েছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে জেহাদ করার জন্য হিতাকাঙ্ক্ষী হবে এই জন্য জিহাদ ফিসাবিল্লা হচ্ছে অপারেশনের মতো। আমি অনেক সময় এরকম বলি জিহাদ ফিসাবিল্লাহ হচ্ছে অপারেশনের মতো পাচারের মতো শরীরে মানুষের অস্ত্রোপাচার প্রথম খানি করে না হ্যাঁ टी कैपुल इंजेक्शन एंटीबायोटिक इत्यादि इत्यादि विभिन्न रकम ओष पानी दिए बैंडेज कर लें घाटा इत्यादि जथा साधब कर चेस्ट कर আপনার ব্যাধিকে ভালো করার চেষ্টা করবেন কি করতে হবে কেটে ফেলতে হবে ঘা আছে এখানে এখান থেকে কেটে ফেলে হবে কারণ এই ঘর আশঙ্কা আছে যে এখান থেকে কাটলা হবে না আরো বেশি করে একটু কাটতে হবে না হলে আবার এখান থেকে শুরু হবে পচা শুরু হবে ডাক্তার আপনার হিতাকাঙ্ক্ষী এখন কেটে দিলে আপনার সেই হিতাকাঙ্ক্ষী আর যদি বলে এদিক সেদিকে তোমার ওষুধ দিয়ে ওষুধ অথচ ভালো করে আর ওষুধ আমার কাজ হচ্ছে না ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারের ব্যাধি আল্লাহ ছাড়া অন্যকে শেষদা করা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দী পূজা করা হ্যাঁ আল্লাহ সাথে অংশীদার স্থাপন করা আল্লাহর পুত্র সাব্যস্ত করা এগুলি হচ্ছে ক্যান্সার এই ক্যান্সারের রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো করার চেষ্টা করবো বলতে লাগো জাকাত দাও হজ করো রোজা রাখো নাজাদ হয়ে যাবে শির করিও না কুফুরি করিও না বিদাত করিও না আল্লাহ রসুলের আনুগত্য করো নাজাদ পেয়ে যাবে ওষুধ বড়ি দিয়ে কাজ হলো না না মানি নামাজ তুমি পড়ো আমি নামাজ জানি না আমি কলেমা জানি না হ্যাঁ আমি স্বাধীন মানুষ আমার বাক স্বাধীনতা আছে আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমার ধর্মীয় স্বাধীনতা আছে আমার ইচ্ছা মতো আমি ধর্ম পরিবর্তন করবো আমি ধর্ম মানবো না তাও আমার অধিকার আছে হ্যাঁ তুমি আস্তিক হতে পারো আমি নাস্তিক হতে পারি তখন ক্যান্সার এই ট্যাবলেট বড় দিয়ে আর ভালো হচ্ছে না কলুল্লাহ দিয়ে আর ভালো হচ্ছে না তখন হচ্ছে জিহাদ ফি সবাই আশা করি জিহাদেশন হচ্ছে না তখন অগতির সাল্লাম জেহাদের যিনি আমির হতেন তাকে তার ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনের ক্ষেত্রে উপদেশ দান করতেন দিনই উপদেশ বেতাকু আল্লাহ আল্লাহকে তুমি ভয় করবি ওমাম্মসলাম আর তার সাথে যেসব মুসলিম যোদ্ধারা রয়েছেন মুজাহিদ রয়েছে তাদের সম্পর্কেও করার ভালো আচরণ করবে তাদের সাথে সঙ্গীতের অহংকার করবে না যে আমি আমির আমি যা বলবো না তুমি মনে করবি যে আমি তাদের একজন নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম আমাকে আমির এই জন্য বানিয়েছেন যে কোনো কাজ সম্পাদন করতে হলে একজনকে মালিক হইতে হবে এই জন্য আমার প্রাধান্য রয়েছে শ্রেষ্ঠত্ব রয়েছে আমি বড় আমি যোগ্য এই জন্য এইসব না। আর এই কথা ক্ষেত্রে আল্লাহ তো মজুদ রয়েছেন ওমার রজি আল্লাহ মজুদ রয়েছেন অন্যান্য মজুদ রয়েছে আঠারো বছরের যুবক এখানে দেখেন বছরের কেউ নেই আঠারো বছরের যুবককে সেনাবাহিনীর নেতা বানিয়ে দিয়েছেন অহংকারকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ফায়সালা চলে আসবে ফাঁকাল তারপরে নবী করিমসাল্লা আরো কিছু উপদেশ দিতেন শত্রুদের সাথে বিরোধীদের সাথে কি আচরণ করতে হবে সম্পর্কে ও বিসমিল্লাহ যুদ্ধ আরম্ভ করো বিসমিল্লা আল্লাহর নামে যখন রণক্ষেত্রে নামবে অস্ত্র ধারণ করবে তখন ক্ষেত্রে নয় পারিবারিক কোন ঝগড়া দ্বন্দ্ব আছে এই জন্য নয় কোনো কালে আমার সাথে শত্রুতা হয়েছিল সেই জন্য এই নয় এরকম কোনো স্বার্থ নেই ফি আল্লাহর রাহে একবার খালিস নিয়ত নিয়ত খালিস একবার নির্ভেজাল নিখুঁত আর আল্লাহর নাম নিয়ে জবানুমান্লাহ যারা আল্লাহকে অস্বীকার করে সাথে কুফরি করে অস্বীকার করার মাধ্যমে কুফরি শির করার মাধ্যমে কুহরি ইসলাম ভঙ্গকারী যে কোনো বিষয়ের মাধ্যমে কুফরি কাত কাফার আবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে তাদের বিরুদ্ধে কি করো সশস্ত্র যুদ্ধ করো তারপরে নবী করিম সাল্লা ইসলামিক যুদ্ধের আদর্শ বর্ণনা করেছেন যুদ্ধ করবে কিন্তু খেয়ানত করবে না যুদ্ধ করবে কিন্তু খেয়ানত করবে না করবে না যুদ্ধ করতে গিয়ে ভালো কিছু মাল সামান পেয়ে গেছেন কারো হোক না কেন তার ঢুক পকেটে ঢুকিয়ে নিলেন নিজের ব্যাগে ঢুকিয়ে ফেললেন যেটা আমি নিয়ে যাব যোদ্ধারা যুদ্ধ করতে গিয়ে হয়তো ভালো কিছু দেখা গেছে যে এখন পলাতক অবস্থা বিরোধীদের শত্রুদের শত্রুরা পলাতক অবস্থা ভালো ভালো জিনিসগুলি পাওয়া গেছে তখন সেগুলি উঠাতে শুরু করলেন উঠিয়ে ইসলামের নীতি হচ্ছে যে কি করতে হবে আহ গণিমতের সম্পদকে নিয়ে গিয়ে যিনি আমির হবেন নেতা হবেন তার কাছে পৌঁছে দিতে হবে ছোট হোক আর বড় হোক নবী করিম সাল্লিহলাম হাইবারের যুদ্ধে বলেছিলেন একজন লোক একজন মুজাহেদ একটি চাদর তাকে ভালো লেগেছিল শামলা হাদিসেস শামলা একটি চাদর খুব সুন্দর লেগেছিল ভাবলো যে চাদরটি আমি পেয়েছি আর যদি দিয়ে দিই তো কার ভাগে গিয়ে পড়ে যাবে আমার ভাগে নাও আসতে পারে বরং আসবে না এর এরই সম্ভাবনা বেশি এত লোকের মধ্যে কার ভাগে কোনখানে চলে যাবে আর স্যার সামান্য ব্যাপার একটি চাদর আমাকে পছন্দ লেগেছে মানে এমন কি বড় কোনো ব্যাপার না চাদরটিকে লুকিয়ে রেখে দিয়েছিলেন তারপরে তিনি হয়তো আহত হয়েছিলেন মারা গেলেন আল্লাহ আকবর নবী করিমসালাম বলছেন আমি দেখতে পাচ্ছি ওই চাদরটি জাহান নামের আগুনে দাও করে ওই লোকটিকে নিয়ে জ্বলছে জাহান নামের আগুনে নার দাও করে আগুনে জ্বলছে একটি চাদরের কারণে সাহবাইকে আমরা সবাই শোনে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এটা ছিল এটা সুঁচ ছিল সুতা ছিল এই ধরনের ক্ষুদ্র জিনিস সামান্য কিছু দু চার পাঁচ পয়সার জিনিস চারানার জিনিস এই ধরনের জিনিস ছিল যেমা করে থাকে আমি রেখে নিয়ে ভাবছিলাম এই আর কি আপনার কাছে জমা করবো এটা কোথায় নিয়ে যাবেন আর কাকে ভাগ করে দেবেন দেখেছিলাম ধরেনিটা কারো কাছে একটা সুতা গেছে কারো কাছে এইরকম ক্ষুদ্র কোনো কিছু থেকে গেছে জুতার ফিতা জুতার হয়েছে বুঝান একজন এসে জুতার ফিতা দিচ্ছে বা জুতা বা স্যান্ডেলের ফিতাধা যে একটি জুতার ফিতা রেখেছে সেটিও জাহান নামের আরো দুটি যে জুতার ফিতা রেখেছে সেটিও জাহান নামের নবিসাম কি আদব শিখাতের ওয়ালা তা তোমার খেয়ানত করবে না আত্মসাত করবে না যা আছে আমানতের সাথে পৌঁছে তিনি ভাগ বন্টন করবেন কার কাছে কি আসবে সেটি মালিকের ইতিহার নবী সাহ্লাম যতদিন ছিলেন তাকে আল্লাহ রাবেন ফেসালা করতে দিয়েছিলেন তাঁর পরে যে কেউ রাষ্ট্র নেতা হবেন অথবা জেহাদ আমির হবেন তিনি তার মালিক অনেক সময় বিশ্বাসঘাতকতা কখন করে সরাসরি মারতে পারবো না দেখো তুমি লড়াই করে লাভ দেয় কি দাদা বলছেন দেখো আজকাল আজকালকার যুদ্ধে কি করা হচ্ছে ওপর থেকে কমফলে তারা দেখলো যে আমরা তো লড়াই করে পারবোই না শেষখানে হারতে হবে তো যাক ঠিক আছে তারা যখন নিরাপত্তা দিচ্ছে তো করলো স্যারেন্ডার যখন করে দিল তখন তাদেরকে ধরে বাঁধতে শুরু করলো তাদেরকে ধরে ঘন্টা নামা পৌঁছাতে শুরু করলো তাদেরকে ধরে নির্যাতন শুরু করলো তাদেরকে ধরে জবাই করা শুরু করলো তাদের শুধু তাই নয় নবী করিম আরো বলেছেন জিম্মাতি ওয়াহেদা ইয়াস আদনা মুসলমানদের জামানত হচ্ছে সব এক রকমের এর কোন স্তর নেই যে বড় ব্যক্তি যদি জামানত দিয়ে থাকে তাহলে সেই জামানত কার্যকর হবে আর যদি কোন ক্ষুদ্র ব্যক্তি ছোট ব্যক্তি সাধারণ ব্যক্তি একজন দরিদ্র মুসলিম দিয়েছে একজন সাধারণ সেনাপতি সাধারণ ইয়ে কি বলে যে আপনার যোদ্ধাতে হ্যাঁ সে দিয়েছে কি বলে সৈনিক আপনার নিরাপত্তা দিয়েছে যেন গ্রহণযোগ্য হবে না না জিম্মতুল মুসলিম আসলে দেখো মুসলমানদের জামানত দেওয়া হচ্ছে এক একরকমের আমি নিয়ে নিলাম আসো আমার বাড়িতে তারপরে দেশের মালিক নেতা অথবা কোন একজন শক্তিশালী মানুষ শেষে বলছে তোমার কি অধিকার তুমি কেন একে দিলে বের করা গে বাড়ি থেকে আমাদের হাতে দাও তুলে না চলবে না কেউ হানি কে আলী রাজিয়া আনহর বোন হানি তবে আনহা একজন মুশরেক নিরাপত্তা দিয়ে দিয়েছিলেন যে আমার বাড়িতে এই মুশরি ছিল চরম জল ধরে মক্কাল জীবনে একে ছাড়া হবে না একে হত্যা করব বোন কে কি বলছে যে উম্মানি এই কাজ কি করেছো তুমি দাও একে আমার হাতে দাও তুলে একে হত্যা করব আমি উম্মানি রাজি আল্লাহ তালা দেখলেন যে কাম খারাপ ব্যবসা খারাপ ঘোষণা করে দিন কাদ আজার তো মান আজার তো মান আমি তাকে নিরাপত্তা দান করে দিলাম আমি রাষ্ট্রনেতা হয়ে আমি রসুলাম হয়ে আমি সাইদুল মুর হয়ে সৃষ্টি সেরা হয়ে আমি নিরাপত্তার ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে নিরাপত্তা দান করেছে একজন মহিলা দেখলেন ইসলামের বাস্তব যুদ্ধের কত সুন্দর ওয়ালা তাক দেরু তোমরা বিশ্বাসঘাতকতা করবে না ওয়ালা তোমার সেলু আর যুদ্ধের সময় যুদ্ধ চলার সময় যদি কেউ হত্যা হয়ে যায় তোমার সামনে যুদ্ধ করতে গিয়ে কোন কাফের তোমার সামনে আল্লাহর শত্রু হত্যা হয়ে গেল তার মুসলা করবে না তোমার ছিল মুসলা করা মানে কি মুসলা করা মানে হচ্ছে অঙ্গ কেটে নেওয়া যা হত্যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু তার কান কাটবে নাক কাটবে হাত কাটবে না এটি জায়জ না একে মুসলা বলা হয় ইসলামের আদর্শ চোখ তুলবে জায় যদি এই জায়জ না হয় তাহলে টুকরো টুকরো করা যাবে না যাবে না কারণ উদ্দেশ্য হচ্ছে অপারেশন হয়ে গেছে। অপরেশন হয়ে গেছে অপারেশন হয়ে গেছে জি যে উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হাসিল হয়নি হ্যাঁ পারিনি তাকে জাহান নাম থেকে বাঁচাতে পারিনি তাকে জাহান নাম থেকে বাঁচাতে তারপরে তার যেখানে গন্তব্য স্থানে ছিল সে জাহান নামে পৌঁছে গেছে সুতরাং তার দেহের সাথে অথবা জীবিত অবস্থায় আছে হাত কাটবো নাক কাটব ধরে না তোমার তোমরা হাত কান নাক চোখ এসব কাটবে না নিষেধ হলো তাহলে যারা আল্লাহর শত্রু আল্লাহদ্দিনের শত্রু মুসলিমদের শত্রু তার বাবা যুদ্ধের ক্ষেত্রে মুসলিমদেরকে হত্যা করছে তার ছেলেরা নাবালক ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে হত্যা করা হারাম যায় নবিয়ে করিম সাল্লাহাম আর একটি বিষয়বস্তু যেহেতু শুরু করেছেন আর এখানে সংক্ষিপ্ত আরো দু একটি কথা আছে আর কাকে কাকে হত্যা করা যাবে না ছিলেন আর দেখলেন যে একটি মহিলার লাশের নবী করিম ইসাল্লাম তখন কি করলেন নিষেধ করলেন নাহা আনকাত ও সিবিয়ানিমাল্লাম মহিলা থেকে নারী জাতিকে হত্যা করতে নিষেধ করলেন কবরদার মহিলাদের হত্যা করবে না সিবিয়ান আর নাবাল হত্যা করবে না বৃদ্ধি ধারণ করার মত মানসিকতা নেই তাদের বলে কোনো আশঙ্কা নেই যে তারা আমাদের ক্ষতি করবে তাদের হত্যা করবে না ছেলে যুদ্ধের ক্ষেত্রে এসে মুসলমানকে খুন করছে হ্যাঁ ছেলে এসে কাফেদের সেনাবাহিনী সেনাবাহিনীতে সে মুসলমানদেরকে মারছে জবাই করছে যেই ব্যক্তি তার উপাসনালয়ে ধর্ম যা ঢুকে পড়েছে তার দুনিয়া সম্পর্কে কোনো চিন্তা নেই কারণ আগের জাতিদের মধ্যে এরকম ছিল যে সংসার ত্যাগী হয়ে আর দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়া বা একটি ঘর তৈরি করে গির্জা তৈরি করে উপাসনালয় তৈরি করে সেখানে উপাসনাতে থাকা পূজা পাঠে ব্যস্ত থাকা সে পূজা পাটি হোক না কুপুরি সিরকির ব্যস্ত থাকা এই ছিল তাদের ধর্ম জাতির। তো এই রকম লোকদেরকে নবী করিম সাল আলিয়া যারা সংসার ত্যাগী হয়ে গেছে পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই পৃথিবীতে কি হচ্ছে তার কোনো সম্পর্ক নাই কে কাকে মারছে ওসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে বাতিল পুজো পাঠে মেতে আছে ওই পন্থার উপর সে ভাবছে যে আমি আধ্যাত্মিক উন্নতি করবা তো এইরকম লোককে হত্যা করতে নিষেধ করেছেন সুতরাং কোন গির্জার উপর আক্রমণ করা জাতির করা। মন্দিরে যারা নিজেকে সীমিত করে নিয়েছেন মন্দিরে সংসার ত্যাগী আর আর কাজ কাজকর্ম ত্যাগী হয়ে তাদের উপর আক্রমণ করা যায় নাই নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন তবে কেউ যদি এই ক্ষেত্রগুলিকে রণক্ষেত্র হিসেবে ব্যবহার করে এ কথা বলবেন না সেখানে পরিকল্পনা তৈরি করা হচ্ছে প্ল্যানিং করা হচ্ছে যে কিভাবে মুসলিমদেরকে খুন করবে কোন দেশের উপরে কোন জাতির উপরে অ্যাটাক করতে হবে এরপরে এরপরে কি করতে হবে এরপর সেখান থেকে হ্যান্ডেলিং হচ্ছে লিডার ওখানে বসে আছে আর সেখান থেকে ফরমান জারি করছে পক্ষান্তরে কাফেরদের কাফেরদের লড়াইগুলি দেখেন কাফের রাজা মুসলিমদের সাথে হোক বা অন্য ওদের সাথে কাফের কাফেরদের বিরুদ্ধে হোক সেখানে দেখুন দেখুন যখন হিটলার হিটলার যখন ইহুদিদেরকে জবাই করলো তখন শুধু তাদের পুরুষদেরকে হ্যাঁ শুধু যুবকদেরকে না বৃদ্ধ শিশু নারী পুরুষ সবকে তাই না এই গেছে আল্লাহ রেমেসের স্বীকার যে কোন যুদ্ধে সাধারণত এইরকমই হয়ে থাকে ইন্নাল মুলুক আিয়া আফসাদুহা যুদ্ধর ব্যাপারটি এমন তারা জানতো যে এইরকমই যুদ্ধ হয়ে থাকে যে কোন শক্তি ইনাল মুলুক যে কোন শক্তি যে কোন রাজা এরা দেখালিয়া কোন জনপদে কোন দেশে যদি প্রবেশ করে দেয় এই ছিল যুদ্ধ প্রাচীন যুগ থেকে অমানবিক যুদ্ধ তখন ইসলাম কত সুন্দর কথা শিখেছে আদর্শ শিখিয়েছে উদ্দেশ্য মানুষকে খুন করা নয় উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মুক্ত করা মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করা মানুষকে পাথরের গোলামী থেকে মুক্ত করা মানুষকে মানুষকে গাছের থেকে মুক্ত করা ছাগল গরুর গোলামী থেকে করা পূজা থেকে মুক্ত করা মানুষকে জাহান্ন থেকে মুক্ত করা নবী কাসম আরো বলছেন ওয়াইজাল মুশেক হে নেতা তুমি যখন তোমার মুশ্রেক শত্রুর সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে তিনটি কথার আহ্বান করো। তিনটি কথার আহ্বান করোহনা মা তিনটি কথার কোন একটি যদি প্রথমটি কবুল করে না তাহলে দ্বিতীয়ত আর যাওয়ার দরকার নেই কি ওসামা বিন্দামকে পাঠিয়েছিলেন আরো সাহাবার আমরা ছিলেন কিছু লোকেরা সামনে আসলো আসার পরে কলমা পড়তে শুরু করলেন কাফের সামনে পড়েছে যখন তখন কলমা পড়তে শুরু করেছে কিন্তু কয়িমাও তারা জানতো না শুদ্ধ করে তখন বলেছে তাদের যে নেতা ছিলেন তিনি বললেন যে এরা জীবন বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য যদি শুরু সময় আত্মরক্ষার জন্য করেছিল তখন কে হত্যা করেছিলেন তারা জানা ছিল না মাস্লা এইভাবে এই ভুল করেছিলেন নবী করিম কাছে তারা যখন ফিরে আসেন আর এই সংবাদ পৌঁছিলাম বড় বলার পরে হত্যা করেছ তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে তারপর হত্যা করেছ এমনকি শেষ পর্যন্ত নবিশাহাম বললেন ফামাজা অভিযোগ করবে তোমার বিরুদ্ধে তখন তুমি কি করবে লাবেলা এলাহিল তাহলে উদ্দেশ্য যুদ্ধ করা নাই উদ্দেশ্য কারো কোন করা নাই উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মুক্ত করা নবী করিমালাম বললেন যে তিনটি বিষয়ের দিকে তাদেরকে আহ্বান করে না তোমার হাতটিকে তুমি বিরত রাখা আর হাত বাড়াবে না মানে যুদ্ধ করবে না তাহলে এই তিনটির কি ইসলামের দিকে আহ্বান করতে হবে তাই না এলাহ ইর দিকে করতে হবে গ্রহণ করে নাও যে ঠিক আছে তোমার মুসলিম যখন ইসলাম গ্রহণ করে নেবে তখন তাদেরকে আরেকটি আদেশ করতে হবে যতদিন পর্যন্ত মক্কা বিজয় হয়নি মক্কাতুল মোকার যতদিন পর্যন্ত বিজয় হয়নি কাফেরদের দখলে ছিল ততদিন পর্যন্ত এই আদেশ ফরত ছিল কি বল তাদের বাড়িঘর ছেড়ে গ্রাম ছেড়ে তারা দারুল মহাজরিনা মহাজরিনের এলাকা মহানজিদের এলাকা কোথায় হিজরত করে এসছিলেন হ্যাঁ মদিনা মনে মকার মহাজরিনা হিজরত করে মদিনা চলে এসছিলেন মদিনায় তোমরা চলে আসো হিজরত করতে বলো ইসলাম কবুল করে নিলে তখন হিজরত করতে বলা হবে ও আকের মহাজিন এখন মুসলিমদের কথা হচ্ছে ইসলাম কবুল করে নিয়েছে তারপরে তাদের সামনে হিজরত কে রাখো যে হিজরত করা এখন মুসলিমরা দুর্বল হয়ে রয়েছে আহ আমরা কোনো রকম ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি মোদিনায় এখান থেকে আশেপাশে চারিদিকে শত্রুরা রয়েছে আর শত্রুরা সবসময় ধমক দিতে আছে যে কোন সময় আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে সুতরাং এসো নবী সাল্লু আলিয়াসাল্লামের পাশে ধরা এবং করে চলে আসে খুব ভালো কথা ফাইন আবাও যদি বলে যে না ফাহিন আবাউআাল বাড়িঘর ছেড়ে আমরা যেতে না আমাদের গ্রাম আমাদের জমি জায়গা সম্পদ সব ছেড়ে গরু ছাগল ওট এসব ছেড়ে যেতে পারব না পারবো না ছাগল তাদের যেখানে উঠ সেখানে বসবাস করে দু চার দশ দিন যেখানে পানি ঘাস আছে থাকলো আবার সেখান থেকে উঠলো দেখলো অন্য দিকে কোথাও খুঁজে গিয়ে কোনখানে ঘাসপাত পাওয়া যাবে পানি পাওয়া সেখানে তখন তাদের ছাগল উঠ এসব নিয়ে চললো এরা जजावर जब बोला साधारण असभ्य हत्यत असभ्य हो रकम तुम मान तुम्लिम जो मुस्लिम करीमे सहजोग प्रस्तुत हो रही सहयोगित प्रयोजन प्रयोजन प्रस्तुत अधिकार रही मालिक বেতুল মাল হচ্ছে গানিমাতের সম্পদ গানিমাতের সম্পাদে যারা যুদ্ধ করবে তারা শরীর হবে আর তার কিছু অংশ যারা দরিদ্র মাজুর যারা যেতে পারি হয়তো অজরের কারণে তারাও পাবে আর ফায়ের সম্পদ যেটা কাফেররা যুদ্ধ ছাড়াই এমনি ফেলে দিতে চলে গেছে ভয়ে তারা পলাতক অবস্থায় মানে এত ভয় তাদের অন্তরে হয়েছে যে যুদ্ধ শুরু হয়নি বা কিছু হয়নি ছেড়ে দিন আর থাকা যাবে না সব ছেড়ে চুড়ে পালিয়ে গেছে এ হচ্ছে ফায়ের সম্পদ ফায় এবং গানিমাতে এই পার্থক্য ধন সম্পদ আল্লাহ বন্টন করে দেবেন তোমরা যদি এইরকম হয়ে থেকে আসো থাকবে না অংশ খারাপ হবে যারা ইসলামের সাহায্য সহযোগিতার জন্য নবী করিম সাল্লাহ ইসলামের পাশে রয়েছে মদিনা মনামী রয়েছে ইয়াজি আলিম হুক্লাহে আল্লাহ ফায়সালাহ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ওলাফাই সেই তাদের গানিমাত এবং ফায়ের ধন সম্পদ হতে কিছুই অংশ থাকবে না এবং সম্পদ থেকে তারা না। তবে পাবে একটি শর্তে তারা যদি গ্রামে বাস করে কোথাও বেদুন এলাকায় বাস করে আর যুদ্ধের সময় যদি শরিক হয়ে যেতে পারে ইল্লাদ মাল মুসলিম মুসলিমদের সাথে এসে যদি জিহাদ ইল্লা অংশ নিতে পারে তাহলে তারা তাদের ভাগ পাবে ফাইন হোম আবাউ ইসলামি গ্রহণ করতে রাজি হলো না হিজরতরের কথা একদল হলো ইসলাম গ্রহণ করলো তখন তাদেরকে হিজরতের কথা বললো কিন্তু ইসলাম কবুল করতে প্রস্তুত না হয় না আমরা ইসলাম মানতে রাজি না অন্য কিছু থাকলে বল অন্য কিছু থাকলে বলো কিন্তু সেটি ঠিক ফাস আল হোম জিজিয়া তাদের কাছ থেকে জিজিয়া তলব করো জিজিয়ার হিসাব নিকা যেদিন প্রয়োজন হবে সেদিন মাসলাম জানলে হবে এখন এই জিজিয়ার মাসলাম জানা ফার্জেকে ফায়া অলমাইকের আমরা জানলেই যখন প্রয়োজন হবে আমরা বাতসরিক জিজিয়া দেব দেখুন একজন মানুষ মুসলিম হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে না একশো টাকায় থাকলে আড়াই টাকা দিতে হবে হ্যাঁ তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাহলে কত টাকা তাকে দিতে হবে হবে না ফরজ দিতে হবে তাকে এছাড়া মসজিদ বানাতে হবে ইসলামিক দেখাশোনা করতে হবে কে দেবে মুসলিম দেবে হ্যাঁ আর একজন অমুসলিম মুসলিম দেশে বাস করবে নিরাপত্তার সাথে আর কিছুই দেবে না সে দেশে কোনো অংশ নেবে না তার দেশে অংশ থাকা উচিত সে অংশ হচ্ছে জিজিয়া জিজিয়া জুলম নাই তাদের কাছ থেকে গ্রহণ করে না বা কুফান হোম তোমরা বিরত থাকো যুদ্ধ করবে না যুদ্ধে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত জিজিয়া ইসলাম মানলো না আচ্ছা কোথায় ইসলামের কথা বলছে দেখো তো কোথায় ইসলামের কথা বলছে ইসলাম প্রচারের কথা বলছে ধরো তাদেরকে এইরকম যদি করে ফাস্তায় বিল্লা তখন আল্লাহর কাছে সাহায্য কামনা করা এখন প্রস্তুত হইতে হবে জামানতের কথাটি আসছে দুর্গে যারা সুরক্ষিত দুর্গের মধ্যে ঢুকে পড়েছে তারা তাদের যখন তোমার অবরোধ করবে মানে অবরোধ করা ঘিরে ফেলেছকে চারিদিক খাবার পানি এসব শেষ হয়ে যাবে তখন তো আমাদেরকে স্যারেন্ডার করতে হবে তো আগে ভাগে নেমে যায় অথবা খাবার দাবার শেষ হয়ে গেছে তখন হয়তো উপায় নাস্তিক হয়েই হয়তো তারা স্যারেন্ডার করলো তারপরে তারা প্রস্তাব পাঠালো যে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে জামানের জামানা কাউকে আল্লাহ এবং রসুলের জামানত কাউকে দেবে না জি ওয়ালা কিনা তবে রাষ্ট্র নেতা হে আমির তুমি তোমার জামানত আমি আমার পক্ষ থেকে জামানত দিচ্ছি তোমাদের সুরক্ষার জামানত দিচ্ছে এই জামানত দাও কেন কেন এরকম করবে যদি এরকম হয় যে তোমরা তোমাদের জামানত কে ভঙ্গ করলে জামানত নষ্ট করে জামানত দিলে তাদেরকে তারপরে বিশ্বাসঘাতকতা করলে কারো দ্বারা এইরকম যদি ত্রুটি তুমি করো অথবা তোমার সাথী সঙ্গীরা কেউ করে দেয় নাবি আল্লাহর জামানতের কথা বললে রসুলের জামানতের কথা বললে আর তারপরে আল্লাহ রসুলের জামানত তোমরা সুরক্ষা করলে না ভঙ্গ করে দিলে তাহলে এই দোষ কার ওপরে চেপে পড়লো দেখো আল্লাহ এবং রসুলের নাম নিয়ে রেজামান বিশ্বাসঘাতকতা করেছে যখন তোমরা অবরোধ করবে ফাহরাদুক আল্লাহিল তারা যদি বলে ঠিক আছে আমরা দুর্গের দরজা খুলে দেব তোমাদের হাতে দুর্গের চাবি দিয়ে কিন্তু আল্লা ফসল আমরা কেন এর হেকমত কি দেখো আল্লাহর ফায়সালা করব তোমাদের ক্ষেত্রে তোমরা নেমে আসো তোমরা তোমাদের ক্ষেত্রে আল্লাহর ফায়সালা করব না আল্লাহর ফায়সালার কথা বলবে না হে রাষ্ট্র নেতা তুমি তোমার ফায়সালার উপর বা তোমার দেশের বিচারপতির ফাইসালার উপর তাদেরকে দুর্গত থেকে নেমে আসতে পারো ঠিক আছে তোমরা নেমে আসো তোমাদের ক্ষেত্রে রাষ্ট্র নেতার যা ফায়সালা হবে তাই প্রযোজ্য আর আমাদের দেশের প্রধান বিচারপতি যে রয়েছে সেখান থেকে যে বিচার হবে সেই বিচার তোমার ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ বিচার বা রসুলের বিচারের কথা তোমরা বলবে না क्या सठसला तुम्हारा विचार करते गुम जुले विचार करते गर विपरीत विचार के हल्का कर दिल घुस हल्का হ্যাঁ অথবা তাদের সাথে কোন রকমের স্বার্থ জড়িত যার কারণে শত্রুতা ব্যক্তি শত্রুতা কোনো আছে পারিবারিক শত্রুতা আছে ইত্যাদি সেই জন্য তুমি সীমালঙ্ঘন করলে বেশি যে শাস্তির তারা হকদার ছিল না সেই শাস্তি তুমি তাদেরকে দিলে আল্লাহর ফয়সালায় তুমি উপনীত হতে পারলে অথবা ইজতিহাত করলে চেষ্টা করলে আল্লাহর ফয়সালা পর্যন্ত পৌঁছার কিন্তু পৌঁছিতে পারলেন না সেই আল্লাহর ফায়সালা পর্যন্ত তুমি পৌঁছিতে পারলে না হতে পারে না সুতরাং আল্লাহর ফয়সালার কথা আর রাষ্ট্র নেতার কথা বলছি আর আজকে অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা মানব রচিত বিধান দিয়ে ফাইসলা আর তাই ভাববেন না কখনো না জায়গ না এটি হচ্ছে তাগুতের কাছে আল্লাহ করাহিলি বিধান বলেছেন আর একজন মুসলিম যেকোনসলিম ফায়সলা করবে তার জন্য সামনে রাখবে কোরআন করিম আল্লাহর কিতাব এবং নবী করিমাল্লাহিসের সন্ন্যাদ সিরাদ আদর্শ তাকে সামনে রেখে ফায়সালা করবে কিন্তু সেই ক্ষেত্রে গিয়ে ইজতিহাদে ভুল হতে পারে অথবা ব্যক্তি স্বার্থের কারণে সে কম হতে পারে ফায়সালায় বা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আল্লাহর ফায়সালার দোহাই দেবে না বা নাম নেবে না বরং বলবে আমরা ফায়সালা করব এজন্য জানেন একটি কথা আপনাদের বলি এখানে কোর্টগুলিতে যখন কোনো বিচারে ফায়সলা করা হয় তখন কাজই যে লিখান তখন এ কথা লিখেন না যে আমি আল্লাহর ফয়সালা শোনাচ্ছি ফাকাদ হাকাম তো ফিহি এর ক্ষেত্রে আমি ফয়সালা শোনাচ্ছি তারা বলে হত্যার বদল হত্যা করা হবে অথবা বিবাহিত আর সাক্ষী প্রমাণ দ্বারা যেন তা প্রমাণ হয়েছে সুতরাং তাকে রজম করতে হবে ফাঁকা হাকা আমি ফায়সালা করছি কারণ এই ফায়সালায় যদি ভুল হয়ে থাকে তাহলে দোষকার বিচারপতির দোষ না তৌফিক দান করেন আল্লাহ ইসলামকে মুসলিমদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন এক ভাই প্রশ্ন করেছেন মহিলা সৈনিকদের হত্যা করা যাবে কি হ্যাঁ যাবে যদি অস্ত্র ধারণ করে থাকে তাহলে যারা অস্ত্র ধারণ করে রয়েছে যদিও মহিলা তখন তার ব্যাপারটি অন্য ওই মহিলাদেরকে হত্যা করা যাবে না যে মহিলার কাছে অস্ত্র নেই যুদ্ধের সাথে জড়িত না জি সাল রবিআ